السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله واصحابه أجمعين و بعد شمعين داشتر بنده أمرا الله صلتناك والسلام إمام أبو جافر طحب رحمة الله رجيت و بيان اعتقاد أهل السنة والجماعة أهل السنة والجماعة ترعكدار برننا اكتب تير اكتب وشنی جيكنا أمدر إمام بولسلن ونؤمنوا بالبعث أمرا فولو التنور والميزان. এবং সেরাতের উপর ইমান রাখি এবং আমরা আলোচনা করছিলাম যে মিজানের মিজানের দুটি পাল্লা রয়েছে একটি লিসান রয়েছে বা ধরার রয়েছে যেটা দিয়ে ওজন করা হবে আমরা এটা গত পর্বে বিস্তারিত আলোচনা করেছি আজকে আমরা আলোচনা করতে চাই যে সিরাত কি জিনিস এবং সেরাতে দিয়ে কিবা পার হতে হবে যখন মানুষের প্রত্যেকের মানুষ বা জিন যাদেরকে আল্লাহ তালা মোকাল্লা বানিয়েছেন তাদের আমল নামা দেওয়া হবে হিসাব নিকাশ নির্ধারণ করা হবে এরপরে কি হবে সেটা আমরা আজকে আলোচনা করতে চাই দর্শক বন্ধু এরপরে হাদিস অনুসারে দেখা যায় যে রসোল্লাম বলেছেন এরপরের অবস্থা হবে এরকম যে প্রত্যেকে তার স্থান বুঝতে পারবে যে তার স্থান এখন কোথায় যাচ্ছে এবং প্রত্যেকে তার অবস্থান বুঝবে সে যে জাহান্নামের দিকে যাচ্ছে না জাহান্ন জাহ্নাতের দিকে যাচ্ছে এম অবস্থায় তাদেরকে একটি রাস্তা দিয়ে পার করা হবে সেটা নাম হচ্ছে সেরাত এর আগে তাদের তাদের সাথে কিছু বোঝাপড়ার ব্যাপার রয়েছে সেটা রসুল্লাহ আসলাম বলে দিয়েছেন যে এমন একটা অবস্থা তৈরি হবে প্রত্যেক যে অনুপ্রত্যেক অনুসারী যাকে সে অনুসরণ করত তার অনুসর সামনে নিয়ে আসা হবে সে তার অনুসরণ করে চলাফেরা করবে অর্থাৎ যদি কেউ আল্লাহর তাহল্লার অনুসরণ করে থাকে আল্লাহ তারা তাকে নিয়ে জান্নাতের পর দেখাবেন আর যদি কোনো অন্য কারো অনুসরণ করে থাকে তবে সেগুলি তার সামনে আসবে সেগুলো অনুসরণ করে সে সেগুলি যেখানে যাবে সেখানে গিয়ে পতিত হবে রসল্লা সাল্লা বলেছেন যে সেদিন যখন হিসাব নিকাশ হয়ে যাবে এবং প্রত্যেকের অবস্থা পড়া হয়ে যাবে তখন যারা সূর্য পূজা করতো সূর্যের অনুসারী হবে তখন তারা চন্দ্র পূজা করত চন্দ্র অনুসারী হবে অনুরূপ যারা মূর্তি পূজা করতো তাদের সামনে মূর্তিগুলোকে মূর্তির মত করে তৈরি করা হবে তাদের ইলাহেরকে মূর্তি হিসেবে নিয়ে আসা হবে তারা সেগুলো সামনে চলবে আর এরা পিছনে চলবে কি ফেরাউন সে সামনে সামনে চলবে ফেরাউনের অনুসারী যারা দুনিয়াতে যত তাবত ফেরাউন অনুসারী আছে বিশেষ করে যারা দশ দার্শনিক বা ফেরাউনের মতো এরকম আল্লা বিরোধী শক্তি যারা তারা ফেরাউনের অনুসরণ করে চলবে এবং ফেরাউন যেহেতু জাহান্নামে যাবে এবং এই সমস্ত মূর্তি যেহেতু জাহান্নামের দ্বীপ দেখায় সেগুলো তারা সেদিকে যাবেছেন জাতির সামনে সামনে চলবে তাদেরকে জাহান্নামে নিয়ে ফেলবে আর যে কতই না খারাপ সে পতিত হওয়া এবং যারা পতিত হচ্ছে এই অবস্থানটা কতই না নিকৃষ্ট আল্লাহ তালা কোরআনকারী বলেছেন এই অবস্থায় যখন সরাসরি যারা মূর্তি পূজা করত। সরাসরি যারা ফেরওনের পূজা করত বা সরাসরি নাস্তিক যারা ছিল তারা জাহানামে যাওয়ার পরে জাহানাবের দিকে রওনা হওয়ার পরে বাকি থাকবে এদের মধ্যে ইমানদার এবং কিছু বাকায় আহলে কিতাব আহলে কিতাবদের কিছু যারা আল্লাহ কিতাব অনুসরণ করেছে বলে দাবি করে ইহুদি এবং নাসারা এবং ইমানদার এরা শুধু বাকি থাকবে আর ইমানদারদের মধ্যে থাকবে মোনাফেকরা যারা দুনিয়ার বুকে মুনাফেকের সাথে চলাফেরা করেছে এদেরও মোনাফেকের সাথে দুনিয়ার ছিল এদেরও ইমানদারদের ভিতরে থাকবে এমত অবস্থায় আল্লাহ তালা আসে বলবেন মা যা তন্ত তোমরা কিসের অপেক্ষা করছ ফায় কলুন তাজর রব্বায় না তারা বলবে যে আমরা আমাদের রবের অপেক্ষা করছি ফায়া আর ফোন আহু বিশাকালাহুম তখন তাদের আল্লাহ তালা তাদের জন্য তার পায়ের গোয়ালি খুলে দিবেন সেই খোয়ালি দেখে তারা সেই দায় পড়ে যাবে মোনাফেকরা তখন সে পড়তে পারবে না কারণ তাদের পিঠ সোজা করে দেওয়া হবে কারণ তারা সত্যিকার অর্থে আল্লাহর জন্য সেদা করেনি আল্লাহ যেদিন গোড়ালি খোলা হবে আহ্বান করা হবে ফালা ইস্তাত সেদিন তারা করতে সক্ষম হবে না এমত অবস্থায় আল্লাহ তালা অনুসরণ করবে ইমান তাদের রবর অনুসরণ করবেন আর সেরাত সেখানে ফুলসেরাত বা সেরাত যেটাকে বলা হয় সেটা সেখানে স্থাপন করা হবে ইমানদারদেরকে সেখানে আলো দেয়া হবে তারা সেরাতের উপর দিয়ে পার হবে মোনাফেকদের আলো নিভিয়ে দেয়া হবে তাদেরকে বলা হয় পিছনের দিকে যাও আলো নিয়ে আসো তারা আলো আনতে পারবে না ইমানদাররা পার হয়ে যাবে বাইরের দিক থেকে তারা আলো দেখতে পাবে না যারা মোনাফেক তারা কিন্তু ইমানদাররা তাদের মধ্যে তাদের আলোতে তারা চলাফেরা করতে পারবে রসল্লাহ আসাল্লাম বিস্তারিত এই পুরো চিত্রটা যেন তুলে তুলে ধরেছেন একটি হাদিসে আমরা হাদিস্টের অনুবাদ করবো বলেছেন কেয়ামতের দিন যখন আসবে তখন একজন ঘোষক ঘোষণা দিবেন্তাবে প্রত্যেক জাতি যেন যার অনুসরণ করে যার আবাদ করে তার অনুসরণ যেন করতো দুনিয়া তার আল্লাহ যেন তারা সবাই জাহান নামে পড়ে যাবে জাহান নামের দিকে রওনা হবে এদের সামনে দিয়ে নিয়ে যাওয়া হবে হাত্তাই গুব্বার আহ কিতাব যখন বাকি থাকবে না যারা আল্লাহর আবাদত করতো তারা ব্যতীত আর কেউ ন্যাক বদকারক এবং আহলে কিছু বাকি কিছু অংশ তখন আল্লাহ তালা কি করবেন হাদিসে হাসকে ডাকা হবে ফাই ও আল্লম তাদেরকে বলা হবে মা কুন তোমার তোমরা কিসের আবাদত করতে কলু কুন্না নবদ ওজায় আবদাল্লা তারা তখন বলবে আমরা আল্লাহ আল্লাহ পুত্র ওজায়ের আবাদত করতাম তখন তাদের বলা হবে আতিষ নাই আর রব্বানা আমরা পিপাসার্থ হয়ে গেছি ফাঁসকে না আমাদেরকে পানি পান করার ব্যবস্থা করুন পয়সা রুইলে হিম তাদেরকে দেখা হবে জাহান্ন মের দিকে আল্লাহ সেখানে কি তোমরা যাবে না পাই হা সারও নাইলেন না তখন জাহানামে দেখি তাদেরকে নেওয়া হবে সার হাত মনে হয় আগুন অংশ খেয়ে ফেলছে তারপর তারা জাহা নামে পড়ে যাবে এরপরে নাসারাদের ডাকা হবে সময়ও দেন না ডাকা হবে কল তাদেরকে বলা হবে মা তুম তার তোমরা কিসির আবাদত করতে কল উনারবুল মাসিয়া হাবিনাল্লাহ তারা বলবে আমরা আল্লাহর পুত্র মাসির হেফাজত করতাম কালুম তাদেরকে বলা হবে কেদব তুম তোমার মিথ্যা বলছ মাতি আল্লাহ আল্লাহ কোন স্ত্রী গ্রহণ নি কোন সন্তান গ্রহণ করেননিহ তাদেরকে বলা হবে মা তুখন তোমরা কী চাও ফয়া কৌলু না আতিস না ফাস কিনা তারা বলবে হ্যা আমাদের রব আমরা পিপাসার্থ হয়ে পড়েছি আমাদেরকে পানি পানের ব্যবস্থা করে দিন ক আলা ফার ইহিম তাদেরকে দেখানো হবে জাহান্ন ইঙ্গিত করে আল্লাহরে দুন সেখানে কি পড়বে না যখন নেককার বৎকার ছাড়া আর কেউ বাকি থাকবে না যারা আল্লাহ রা বদ করতে ছাড়া আর কেউ বাকি থাকবে না আল্লাহ আসবেন তাদেরকে তার এমন আসবেন তাদের সামনে যারা আসার পর তারা বলবেন আল্লাহ বলবেন মা যা এসে বলবেন যে আল্লাহ তাল্লাহ তোমরা কিছু অপেক্ষা করছো তত্ত্ব কুল্লমতি মা কার দ্বারা তাদের অনুসারে চলে গেছে তাদের চলে গেছে তোমরা কেন বসে আছো তারা বলবে আমরা মানুষ ক্ষেত্রে আলাদা ছিলাম তাদের অনুসরণ করিনি এখানেও আমরা কারো অনুসরণ করব না ভয়বুম তো আল্লাহ তারা বলবেন যে আমি তোমাদের রবে তখন মানুষটা বলবে ইমান বলবে আশ্রয় চায় আল্লাহর কাছে আপনার কাছ থেকে আপনার ব্যাপারে রসরিখ সয়ান আমরা আল্লাহর সাথে কাউ শরিক করি না অর্থাৎ তারা বুঝতে পারবে না যে ডাকছে। যখন তারা বুঝতে পারে পরবর্তীতে হাতব তাদের কেউ কেউ তখন ফিরে যাওয়ার হু আতুন তখন বলা হবে তোমাদের মধ্যে তোমাদের রবের মধ্যে কোনো নির্দেশনা আছে যে তাকে তোমরা চিনতে পারবে ভয়াকুল ও নাম তখন তারা বলো হা আমরা চিনতে পারবো অয়ুক সফিন মহান রবুল্ ইজাত তখন তার গোড়ালি খুলে দিবেন Fala yapman karnes sujoodu lillahi min tilka nafsi illa adna Allahu lahu bis sujood duniyar buke jara Allah ke nijer pokkho theke sejda korto tokhon Allah taala tar jonno sejdar onumoti dibena tara sejdae pore jabe kon jara duniya be sejda korechilo tara sejda korbe kintu jara willinglyless sejda koreni ba je lok dekhanor jonno koreche tader peet shoja hoye jabe munaafiq jatiul lokder peet সতের সামনে দিকে শ্রেতা করতে পারবে না সুম্ম ইয়ার ফাউনারু উসাহ তখন তারা তাদের মাথা উঠাবে ও কা তাহাওয়ালাফি সুরাতে গিলে তারা আউাফি আউ্বাল আল্লাহ আব্বী ইজ্জত তাঁর আসল সুরতে তাদের সামনে উপস্থিত হবেন হবেন্লা আনা রব্বকুম তিনি বল আমি তোমাদের রব ফল আন তাঁর্ব না তখন লোকেরা বলবে হ্যাঁ আপনি আমাদের রব প্রথমবার তারা আল্লাহ তালার সামনে আল্লাহ তালার সামনে যখন তারা থাকবেন তো আল্লাহ তালাকে তারা আসল সুর দেখতে পাবে না বলেই তারা শুধু দ্বিদাদ্বন্দ্ব করতে থাকবে দ্বিতীয়বার আল্লা সুর দেখার পরে প্রত্যেক ইমানদারে বলবেন যে আনতা রব্ব না আপনি আমাদের রব তারপর জাহান নামের উপর জাহান নামের উপর দিয়ে জিসির বা একটা শাঁখ দেয়া হবে সেখানে শাঁকোর অবস্থা হবে বা তাহলুর সফা শাঁখর উপর দিয়ে পার হতে হবে তারপর সুপারিশের ব্যবস্থা হবে এবং মানুষ বলতে থাকবে আল্লাহম্মদ সাল্লিম সাল্লিম আল্লাহ তুমি নিরাপত্তা দাও নিরাপত্তা দাও আল্লাহ তোমার কাছে নিরাপত্তা চাই তিল রসুল আল্লাহ বলা হলো হাদিসে হাদিসে আসছে কিল্লা হে আল্লাহ রসুল মাল জিসির জিসির কি জিনিস অর্থাৎ সে ফুল শাখো কিরকম কওয়াল রসুল্লাহ বললেন দাহদুন মজাল যে পিচ্ছিল অত্যন্ত পিচ্ছিল ফিহে খাতা ছুটে যায় ফিহে খাতা রিফ এর মধ্যে আছে কাঁটা বর্ষা হেসকুন এবং ধরে ধরে রাখার মতো জিনিস তা কু নী নাইজদিন ফিহা সুয়েকা কাল সাহাদান সেখানে নাইজদের মধ্যে কাঁটা গাছ পাওয়া যায় তাকে সাহেদান বলা হয় সেটাও হবে সেই জাতীয় কিছু হবে ফ ইয়মরুল মিনুনা কাতার হয়ে আইন সেখানে ইমানদাররা পার হবে চোখের পলকে ও কালবারকে বিদ্যুৎ গতিতে কার্রিহে বাতাসের গতিতে কাপ্তে পাখির মতো জাউদুল খাইলে ঘোড়ার মতো ঘোড়ার ছয় হয়ে ওর রেকাবে এবং বাহনে করে চড়ে ফনাজিন মুসলিম সেখানে সেখানে হবে কোনো ইমানদার মুসলিম সে নাজাদপ্রাপ্ত পার হয়েছে তাদের মধ্যে মখদুসুল মুরসাল যা ছিটি ফুটে হয়ে কোনোরকম পার হচ্ছে ওয়া মাকদু মাকদুসুলফি না জাহান্নাম যে আবার হবে যে কেটে কাটাকুটে পড়ে জাহান্নামে পড়ে জাহান্নামের আগুনে পড়ে গেছে এটা হচ্ছে মুসলিমের রায়াত মুসলিমের অপর এক বর্ণায় আসছে আবহর ইউন থেকে তিনি বলেন কিভাবে জাহান্নামের সেরাতের বর্ণা সেখানে আসছে কল রসুল্লা সাল্লসালাম ওয়া তুরসারুল আমায়না ওয়ার রাহিম আর সেখানে সেরাতের পাশে থাকবে আমানত অর্থাৎ দুনিয়ার বুকে আমানত হয়েছিল। প্রত্যেক আমানত রাস্তার পাশে দাঁড়িয়ে যাবে যে যে দায়িত্ব পালন করতে দায়িত্বগুলো রাস্তার পাশে দাঁড়িয়ে যাবে আত্মীয়তা সিমালা দুটি জিনিস মানুষের দায়িত্ব দায়িত্ব প্রবণতা দায়িত্ব এ এসবই দাঁড়িয়ে যাবে পাশে আল্লাহকে তখন এই জিনিসগুলোকে তখন একটা রূপ দিয়ে দাঁড় করাই দিবেন ওয়াল আমার রাহেম এবং সেখানে দাঁড়িয়ে যাবে আত্মীয়তা সম্পর্ক দাঁড়িয়ে যাবে ডানে দাঁড়াবে আউ্লুকুম কালবার তোমাদের প্রথম যারা আসবে ইমানদাররা তারা বিদ্যুৎ গতিতে পার হবে কুলতুবি আবি আন্তি আই সেন কালবার আবহাওয়া যেমন বলেন যে আমি বললাম আল্লাহ আল্লাহ আল্লাহ আপনার উপর আমার পিতা মাতা আবি আন্ত অ পিতা মাতা কোরবান হোক আপনি বলেন যে আয়ু সে কোন জিনিস বিদ্যুতের মতো আলম তালাউলবারকে কেপেয়া মুরু তুমি কি দেখো নি বিদ্যুৎ বিদ্যুৎ গতি কিভাবে বিদ্যুৎ আসে যায় তারপর আইন খনিকের মত সেই রকম হবে তুমা মার রি রেহ দ্বিতীয় যারা যাবে তারা তাকে বাতাসের মতো গতিতে যাবে তুমাক্কা মার রি তৈরি তারপর পাখির গতিতে যাবে ও সর্দির রেহায়ালে এবং যারা বাহনে চলে যাবে সেরকম অবস্থায় যাবে তৈজির বিহিম আর্মাল তাদের আমল অনুসারে তাদের সফর হবে আর তোমাদের নবী ধারণা থাকবে সেরাতের উপরে থাকবেন রব্বি সাল্লিম সাল্লিম হে রব আপনি দুই পাশে থাকবে সাকুর দুই পাশে থাকবে কালা আলীব মাল্লাকা মুরবে আকজমান উমেরাত বিহি এমন কিছু আংটা যেগুলো আটকাবে তাদেরকে যাদের নির্দেশ যাদেরকে আটকানোর নির্দেশনা রয়েছে নামে নিক্ষিপ্ত হবে অনুরপাধ্যে মুসলিম বরানাকান্ত সহিদ আবু জুবাইর আদিউ থেকে তিনি বলেন তিনি বলেন আবদুল্লা আবু জুবাইর বলেন আমি জাভরনা আবদুল্লাহ থেকে শুনেছি ইয়েস আল্লাহ তাকে জিজ্ঞাসা করা হয়েছিল ওরুদ সম্পর্কে উরুদ হচ্ছে আল্লাহ তাআলা কোরআনুল কারীম বলেছেন ওয়া ইন্নাম মিনকুম ইল্লা ওয়া রিদুহা কানা আলা রাব্বিকা হতমাম মকদিয়্যা যে পড়বে জাহান্নামে যে পড়ার কথাটা বলা আছে প্রত্যেক তোমাদের প্রত্যেককে সেখানে পড়তে হবে এটা তোমাদের রবের উপরে নির্দেশনা তারপর এটা আল্লাহ তাআলা নিজের উপর نحن يوم القيامة عن كذا وكذا তিনি جابر জাফর ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু কিয়ামত এর দিন দূর দূরান্ত থেকে আসব তার দেখালেন হতো দাল উম ব্যস তখন প্রত্যেক উম্মদকে তাদের মূর্তি মূর্তি অনুসরণ করতে ডাকা হবে সেটা অনুসরণ করে ফাল আউ্ল আগে আগে তারা যাবে সুম্মা তিনা রব্বু না সব আমাদের রব আসবেন বাজার বাস দালকে ভয়া কুল জোর কার অপেক্ষা তোমরা করছ ভয়া করু না তানজুর তখন তারা বলবে আমরা আমাদের রবের অপেক্ষা করছি ভয়া কুল আনা রব্বু কুম তখন আল্লাহ বলবেন আমি তোমাদের রব ফুলা বলেন না যতক্ষণ না আপনাকে না দেখছি ততক্ষণ বিশ্বাস করতে পারব না তখন তারা আল্লাহ জেলি দেখাবেন নিজেরকে কে প্রকাশ করবেন তিনি হাসবেন এরপর বলা হয়েছে আব্দুল্লাহ বলেন কবি বেয় নাহ মানুষগুলো আল্লাহর অনুসরণ করে আল্লাহ তালা অনুসরণ করে যাবে সামনে আর জাহার নামের উপরে থাকবে জাহার নামের পিঠের উপর থাকবে কালা আলিব আংটা ওয়াহেস্ক এবং সে আটকানোর মতো জিনিস তাহা খুজু আল্লাহ যা কেছে তাকে সেখানে আটকাবেন ثم يطفى نور المنافقين منافق دين نور كي نبي دياه هوبه ثم ينجو المؤمنون ايمان داركن بيچ جابه اول زمرتين فتهم جرى جابه وجوهم كالقمر ليلة البدري تادير چهارا هوبه چادير متو پونرو تاريكي چادير متو بدر, بدر، پوني مار چادير متو تادير, تادير چهارا سبعون الفا لا يحسبون شتر هزار تادير مده هوبه جادير كن هشاب هوبهنا ثم الذين يلونهم تادير, تادير متو جرى تادير كي هوبه পরবর্তী হবে যেন আকাশে যেন সবচেয়ে উজ্জ্বল তারকার মতো তারা সেখান থেকে তাদের বলেছেন যখন সাহবায়াম আল্লাহকে দেখতে পাবে কি না প্রশ্ন করেছেন নসুর বলেছিলেন হালতু দারুন কামাই সাহাব তোমরা কি চাঁদ দেখতে অসুবিধা হয় পূর্ণিমার রাতে যখন সেখানে কোন থাকে বলেন একত্রিত করবেন এবং তিনি বলবেন মান কাহা ইয়ারুস্তেড় তোমাদের কেউ যদি কারো এবাদত করে থাকে আল্লাহ ছাড়া তার জন্য অনুসরণ করে ভাই এত্তে বেড় কুলা মান ইয়ার মানকান ইয়বুল খামার তখন যারা সূর্যের পূজায় ছিল সূর্যের অনুসরণ করবে যারা চন্দ্রের পূজায় চন্দ্র অনুসরণ করবে ওমান্তমান কানবিত আর যারা আল্লাহ ব্যতিত্ব বিভিন্ন তগতের অনুসরণ করত সেগুলো সেগুলোর তগুতের আবাদত করত সেগুলো অনুসরণ তারা করতে থাকবে ও তপ কাহাজের উম্মিয়া মুনাফে কুহা এ উম্মতের মিলে থাকবে তখন উম্মত থাকবে আর সাথে সাথে তাদের মুনাফেকরাও থাকবে ফৈয়াতি সুরত ইয়ারফুন আল্লাহ তালা তাদের সেখানে আসবেন এমন সুরতে যে সুরত তারা চিনে না ফাইকুলু আনা রাব্বুকুম এসে বলবেন যে আমি তোমাদের রব ফাইকুলুনা নাউযু বিল্লাহি মিনকা তখন iman dara bolbe amra asroyche allar kache tomar theke karon tara to ei surat cine na hadza ma kanuna hatta ya'tina rabbuna hatta ya'tina rabbuna amra ekhane obosthan korbo jotokkhon na amader rob ashchen fa iza ataana rabbuna arafna amader rob ashlo amra chinte parbo fa ya'ti mulla fi suratil lati আপনি আমাদের অনুসরণ করবে তারা তখন রাখা হবে একটি শাকো সেই সাকো দিয়ে আমি প্রথম সেখান দিয়ে পার হব ও দাউ রসুল ইউমের দিন রসুলের দোয়া সেদিন থাকবে আল্লাহম সাল্লিম সাল্লিম আল্লাহ তুমি নিরাপত্তা দাও নিরাপত্তা দাও অভিহি কালা মিসলা শৌকিস সাহাদান সেখানে হবে কাঁটা সাহাযান গাছের কাটার মত। তোমরা কি রসুল্লাহ বললেন তোমরা কি দেখেছান কেউ জানে না এত বড় হবে কাটা দুনিয়ার বুকে কাঁটা শুধু নাম নামের মতো মিলবে কিন্তু মূলে মিলবে না কিছুই ফতখ আমিহীম মানুষদেরকে তাদের আমলের কারণে আটকে রাখা হবে কেউ আটকে থাকবে তার আমলের কারণে কেউ বা পড়ে যাবে কেউ বা পার হতে পারবে হাজিজার বোঝা যাচ্ছে যে এই পুরো জিনিসটাই হচ্ছে যখনই শেষ হয়ে যাবে হিসাব নিকাশ তখন প্রত্যেক তার অনুসরণ করবে কোন দিকে যাবে প্রত্যেক যারা যারা আবাদত করতো তারা অনুসরণ করে চলবে আল্লাহ তালা ইমানদারদেরকে অপেক্ষা অপেক্ষা করাবেন ইমানদারদেরকে আল্লাহ শাহ পর্যন্ত আল্লাহ তালা এসে তাদেরকে পথ দেখিয়ে নিয়ে যাবেন এটাই এই যে নিয়ে যাওয়ার পথে হচ্ছে সেরাত এই সেরাতের বিস্তারিত আল্লাহ সালাহ আমরা পরবর্তী পর্ব করবেন ততক্ষণ আপনার আল্লাহ তালা আপনাদেরকে সুস্থ রাখুন ও আখান আলহামদুলিল্লাহ আলমিন আসসালামাইকুম রহমতুল্লাহ